আয়সাউ রাজিয়াল্লাহ তাল্নাতে বর্ণিত তিনি বলেন আর ঈদের দিন সুদানিরা বর্ষা ও ঢালের খেলা করতো আমি নিজে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম অথবা তিনি নিজেই বলেছিলেন তুমি কি তাদের খেলা দেখতে চাও আমি বললাম হ্যাঁ অতপর তিনি আমাকে তার পেছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে আমার গাল ছিল তার গালের সাথে লাগানো তিনি তাদের বললেন তোমরা যা করছিলে তা করতে থাকো হে বানু আরফিদা পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম तक तोम की देखा जथेष होल्लम हाँ चले जाओ